আসসালামুকুম রকম আলহামদুলিল্লা রিন সঈদুল নবিয়ান ارشاد ফউজ ফুল গুহার একজন যুবক যারা গুহার অধিবাসী হয়েছিল এবং গুহাতে গিয়ে তারা তাদের উপর আল্লাহাক রবীন্দ্রেন তাদের সম্পর্কে আল্লাহ করেছেন যে তারা বলেছিল আপোকিম নিশ্চয়ই এই লোকেরা অর্থাৎ এই জাতির লোকেরা কাফেররা ইজাহারু আলীকুম তোমাদের সম্পর্কে যদি জেনে যায় এ একটি অর্থ হইতে পারে আর ই আজহার আলীকুম তোমাদের উপর যদি তারা প্রাধান্য পেয়ে যায় তোমাদেরকে যদি ধরতে পারে তারা ইয়ার যকুম তাহলে কে সংসার করে দেবে পাথর দিয়ে মেরে আউ ইমফি মিল্লা অথবা তোমাদেরকে তাদের বাতিল ধর্মে ফিরিয়ে নেবি তাদের ভ্রান্ত দিনের দিকে ফিরিয়ে নেবি ওলাম তুফ লেহু এজান আবাদা আর রকম যদি অবস্থা হয় যে ইসলাম বিমুখ হয়ে গেলে আবার মুরতাদ হয়ে গেলে পাকের দিন ছেড়ে দিয়ে তাহলে কখনো তোমরা পরিত্রাণ পাবে না আল্লাহ পাক তারপর এরশাদ করছে বা কাজা আলী আলম আন্না হক এইভাবেই আসার না আলিহিম তাদের সম্পর্কে জাতিকে জানিয়ে দিয়েছিলাম তাদেরকে ঘুম থেকে জাগিয়ে দিলাম এবং তারা বাজারে একজনকে পাঠালো খাবার কেনার জন্য আর এইভাবে জাতিকে জানিয়ে দিলাম যদি না জানাতাম তাহলে তারা এই সম্পর্কে কিছু জানতে পারতো না কিন্তু এই জানার মাধ্যমে অনেক কিছুই জানল তার মধ্যে এটাও জানতে পারলো যে যেইভাবে আল্লাহ ফাকরবুল আলমিন দীর্ঘ তিনশো নয় বছর পরে এদেরকে জাগাতে পারেন সেইভাবে আল্লাহ ফাকরমিন সারা বিশ্বের সমস্ত মানুষকে পুনরুত্থিত করতে পারেন ক্যামত যেদিন হবে সকলকে আল্লাহ ফাকরবুল আলমিন মাটি থেকে উঠাবেন এবং সকলে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে আল্লাহ বলছেন লে আলমও করে তারা স্পষ্ট জানতে পারে আন্না ওয়াদ আল্লাহ হক আল্লাপাকের প্রতিশ্রুতি সত্য ও আন্না সাঈ ফিহা আর কেয়ামতে কোনো রকমের সন্দেহ নেই কেজি ও না বেইনাহরহম যখন তারা আপোষে এই বিষয়গুলিতে তাদের বিষয়গুলি নিয়ে মতভেদ করছিল তাদের আরেকটি মতবোধ এই ছিল যে এই যে যুবকরা গুহায় চলে গেছে তাদের সংক্ষিপ্ত ঘটনা হচ্ছে যে এই যুবকরা যখন জেগে উঠল জেগে ওঠার পরে তাদের একজনকে বাজারে পাঠালো বাজারে গিয়ে পয়সা নিয়ে গিয়ে সেখানে খাবার চাইছে খাবার চাইছে কিন্তু কাল চলে গেছে দোকানদার আশ্চর্য যে কোন যুগের পয়সা নিয়ে এসছে তুমি কোথা থেকে এই পয়সা নিয়ে এসছো এসব কথাবার্তা শুনে সে বুঝতে পেরেছে যে না এই যুগ তো অনেক যুগ মনে হয় পার হয়ে গেছে আমরা তো ভাবছি যে একদিন অথবা একদিনের কিছু অংশ হয়েছে আর না ব্যাপারটা এরকম নয় তখন দৌড় দিয়ে সেই যুবক এসে আবার গুহায় ঢুকে পড়ল আর তারপরে আল্লাহ ফকরবুল আলমিন এই যুগদেরকে অফার দিয়ে দিলেন তাদের ওপর আল্লাহ ফকরবুল আলমিন মৃত্যু নির্ধারিত করে দিলেন তারা মারা গেল এবং সেটাই তাদের দাফনের স্থান হলো সেই গুহাতে তারা ক্যামত পর্যন্ত থাকবে আল্লাহ ফাকর রব্বুল আলম ইরশাদ করছেন যে এর মাধ্যমে ইজয়াতানা জামনা বাইনাহুম যখন এরা সেখানে ঢুকে গেল লোকেরা তাদের পিছনে পেছনে যাওয়ার চেষ্টা করলো কিন্তু কাছে আর যেতে পারল না কারণ সেখানে অত্যন্ত ভয়ঙ্কর দৃশ্য আল্লাহ ফাকর রব্বুল আলমে রেখে দিয়েছেন ফাঁকা আলুগ্ন আলিহ বুনিয়ানা তখন তারা মতভেদ করতে লাগলো যে আচ্ছা কি করি এই জায়গাটিকে তাদের একদল বলল যে এর ওপর আমরা ঘর তৈরি করি নি একটি ঘর নির্মাণ করে নিই এবং সেই ঘরটির আমরা শ্রদ্ধা করব। রব আলাম রহিম তাদের প্রতিপালক তাদের সম্পর্কে বেশি ভালো জানেন কালাল আলাম রহিম তবে ওই লোকেরা যারা তাদের বিষয়ে প্রাধান্য লাভ করেছিল অর্থাৎ যাদের কাছে নেতৃত্ব ছিল ক্ষমতার বলে তারা বললো লানাত খেজান্না আলিহি মসজিদা এদের এই গুহার উপর আমরা মসজিদ তৈরি করে নেব ইবাদতখানা তৈরি করে নেব এটি কোনো ধর্মীয় লোকেরা মমিন লোকেরা বলেনি বরং ওই সব নেতৃস্থানীয় ব্যক্তি যারা দিন সম্পর্কে জ্ঞান রাখে না কারণ কারো কবর মসজিদ তৈরি করা সেটা হচ্ছে শির্কের কারণ সেটা হচ্ছে আল্লা ছাড়া অন্যকে সেজা করার কারণ সেটা হচ্ছে কুপুরের কারণ রাবুনা সাদেস হোম ক্যালবহুম রাজমাম বিল গেব আল আয়া তারা বলবে যে এই গুহার অধিবাসীদের সংখ্যা ছিল তিন আর তাদের চতুর্থ ছিল তাদের কুকুর ওয়া কলোনা তাদের কতক লোক বলবে যে তাদের সংখ্যা ছিল পাঁচ আর তাদের ষষ্ঠ ছিল তাদের কুকুর রাজমাম বিল গাইব অদৃশ্য সম্পর্কে অজানা সম্পর্কে অনুমানের ভিত্তিতে এইসব কথাবার্তা বলবি আল্লাহ ফক্রাবুল আলমিন এই দুইটি তাদের মত উল্লেখ করার পরে এই সংখ্যা সম্পর্কে বলছেন যে রাজমাম বিল গাইব তাদের এই কথাগুলি ছিল অনুমান ভিত্তিতে ওসবা আতুন আর তারপরে আল্লাহ ফাকর্বলেন বর্ণনা করেছেন যে তাদের কিছু লোকেরা বলবে যে সাত তাদের সংখ্যা ছিল সাত বহুম আর তাদের অষ্টম ছিল তাদের কুকুর তারপরে আল্লাহ ফাকর্বলেন বলছেন করব আলাম আলহ হে নবী তুমি বলে দাও যে আমার রব তাদের সংখ্যা সম্পর্কে ভালো জানেন মা ইয়া আলহম কালিল তাদের সংখ্যা সম্পর্কে বা তাদের সম্পর্কে অল্প কিছু লোকই জানে লা খালাতোমা রেফিহিম ইল্লামিরা আন্দেরা হে নাবি মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়াসাল্লাম যদি কেউ সংখ্যা নিয়ে তর্ক বিতর্ক করে তাহলে তাদের সাথে এই ব্যাপারে বেশি কথাবার্তা বলিও না তাদের সম্পর্কে তুমি কোনো তর্ক বিতর্ক করিও না কথা বলিও না তবে বাহ্যিক কথাবার্তা যতটুকু সাধারণভাবে বলা হয় বলফ তেফিহিম মেনহুম আহাদা এবং তাদের সম্পর্কে কাউকে তুমি জিজ্ঞাসাও করতে যেও না আল্লা পাকের সাদ করেছেন যে হে নবী মোহাম্মদ সালি আসালাম তুমি কোনো বস্তু সম্পর্কে কোনো বিষয় সম্পর্কে কখনো বলবেন না এরকম যে ইন্নি ফায়লন যা লেখা গাদা আমি এই বিষয়টি কালকে সম্পাদন করব। আমি এই কাজটি আমি কালকে করব। এইরকম কথা শুধু বলে নীরব থাকবেন না তবে তার সাথে বলবে ইনশা আল্লাহ আল্লাহ যদি চাই ইল্লা আই আশা আল্লাহ তবে আল্লা পাক যদি চান ওয়াজ কর রব্বাকে যা নসীতা আর তুমি যদি ভুলে যাও তাহলে তোমার রবকে স্মরণ করবে যখনই স্মরণে আসবে ওয়াকুল আর বলবে আশা আই এহাদিয়ানি রব্বি লে মিন হাজা রাসাদা হতে পারে আশা করা যায় যে আমার প্রতিপালক আমাকে রাস্তা দেখাবেন এর ও সত্যের নিকটতম রাস্তা তাহলে সত্য পর্যন্ত পৌঁছিতে আমাদেরকে চেষ্টা করতে হবে এবং কেউ নিশ্চিতভাবে আমরা বলতে পারবো না যে আমরা পুরোপুরি সত্যের ওপর আছি পুরোপুরি একেবারে হকের ওপর আছি বরং আমরা যেহেতু ত্রুটিযুক্ত সেই জন্য আমরা বলবো যে হকের কাছি বিষয়টি বলবো এই জন্য আল্লাহলি আকরা বা মিনহাজা রাশাদা মহান আল্লাহ এর সাদ করছেন যে আশা করি আমার প্রতিপালক আমাকে এর চেয়েও সত্যের নিকটবর্তী পথে পরিচালিত করবেন এ কথা তুমি বলো অকুল হে নাবি তুমি বলো যে আমি আশা করছি যে আমার প্রতিপালক আমাকে এর চেয়ে সত্যের নিকরবর্তী পথে পরিচালিত করবেন তো আল্লাহ ফাকরবুল আলমিন সত্যের নিকটবর্তী পথে যেন আমাদেরকে পরিচালিত করেন সত্যের ওপর আমাদেরকে যেন দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার তৌফিক দান করেন ওল্লাভে সুফি কাহফিম সালাহ সামিয়তিনীনা ওয়াজদা দিস আল্লাপাক বলছেন তারা তাদের গুহায় অবস্থান করেছিল তিনশো বছর ওয়াজদাদু তিসা আরও অতিরিক্ত নয় বছর আল্লাহ ফাক রব্বুল আলমিন তাহলে এখানে তিনশো বছর বর্ণনা করলেন কোনো কোনো তফসির কার্গুন বলেছেন যে তিনশো বছরকে আল্লাহ ফাক বর্ণনা করার পরে তারপরে নয় বছর কথা আলাদা করে ওয়াজদাদু তিসা বর্ণনা করেছে এর দ্বারা বোঝা যায় যে চাঁদের মাস হিসাবে ছিল তিনশো নয় বছর আর সৌর মাস হিসাবে ছিল তিনশো বছর আল্লাহ পাক তারপর ইরশাদ কোসেন করিল্লাহ আলমাই বেহিহিউ হে নাবি বলে আল্লাহ পাক রব্বুল আলমিন ভালো জানেন বেম আল বিসু যে কতদিন তারা অবস্থান করেছিল লাহু গাই বুসামাওয়াল আর্ধ একমাত্র তিনি মালিক আসমান এবং জমিনের অদৃশ্যের আবসের বেহি ও আসমে তিনি কতই না সুন্দর দেখেন এবং কতই না সুন্দর শুনেন মা আল আহমিন্দিমিউয়ালি তার ছাড়া তাদের কোনো বন্ধু নেই পৃষ্ঠপোষক নেই ওয়ালা ইউশ রেখি হুক আহাদা এবং তার ফায়সালাই তার সিদ্ধান্তে কোন কাউকে তিনি অংশী সাব্যস্ত করেন না অংশী স্থাপন করেন না এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তফসিরের দিকে ফিরে আসছি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 अत्याचार देख इे अदिकार आदेश बुधवार रारचार सकाल नीस टी बांगल्वे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 हेदायतर पथे थे पथभ्रष्ट करते ज्ञान मूल उत्साह पूर्व पश्चिम मालिक हराम माली क्यों दे तो काफेर। माल निये हाज कर बनाय ता बैध है जानते हुम श्रेष्ठत परवर्ती अनुष्ठान पिसा ফ্রবালিনা মোহনালিম সালাম সম্বোধন করে যে হে নবী তুমি পড়ে শুনিয়ে দাও ওই কিতাব যা তোমার কাছে ওই করা হয়েছে মিন কিতাব রবিকা তোমার রবের কিতাব হতে লা কালিমাতি যে আল্লাহ রানীকে কেউ পরিবর্তনকারী নেই ওালন্তু নিহি এবং আল্লাহকে বাদ দিয়ে কোনো আশ্রয়স্থল লোক কোথাও খুঁজে পাবে না মোহন আল্লাহ তারপর ইরশাদ করছেন ওসবা ফুরোতা হে নবী মোহাম্মদ তুমি নিজেকে ধৈর্য ধারণ করো ওসব নাফসাকা তুমি ধৈর্য ধারণ করো মাজীন ওই সব লোকদের সাথেই তুমি নিজেকে অটল রাখো ওই সব লোকদের সাথে আল্লাম যারা তাদের প্রতিপালককে ডাকে আহ্বান করে প্রতিপালকের কাছে দোয়া করতে থাকে বিল গাদা তিওয়াল আশি সকাল বিকেল সকাল বিকেল আল্লাহ ফাকর রব্বুল্লা আলমী ইবাদতবন্দি করে তার কাছে দোয়া করে তাদের সাথে তুমি অটল হয়ে থাকো তাদের সাথে ধৈর্য ধারণ করে থাকো এবং তাদেরকে সাথী সঙ্গী বানাও ইউরিউদ্দিন ওয়াজাহ যারা আল্লাহ ফাকর রব্বুল্লা আলমিনের সন্তুষ্টির কামনা করে আল্লাহ ফাক এর করেছেন। ওলা তা দো আইনা কান এবং তাদের থেকে তোমার চক্ষু সরিয়ে দিও না তুমি তোমার চক্ষু ফিরিয়ে নিও না তোরি দো জিনাত হায়াতির দুনিয়া তুমি কি পার্থিব জীবনের সাজসজ্জা চাও আল্লাহ পাশাদ করেছেন ওলা তোতে মন আকফলনা কালবাহু আনজিক্রা ওত্ত হওয়া হওয়া কান আমা এবং হে তুমি কথা শুনিও না যাদের অন্তরকে আমি উদাসীন করে দিয়েছি অর্থাৎ এই কাফের যাদের অন্তর উদাসীন আমার আনজিক্রে না আমার উপদেশ থেকে আমার কোরআন থেকে তারা কোরআনের কথা শুনতে চায় না তাদের তুমি কথা শুনিও না যে হে মোহাম্মদ তোমার সাথে বসব তবে এই এইসব লোকগুলিকে যেগুলি অসহায় যেগুলি দুর্বল যেগুলি নিচু শ্রেণীর লোক সেগুলিকে সরাইতে হবে এই কথা তাদের শুনবে না ওত্যা বাহওয়া এবং তারা কুপ্রবৃত্তির অনুসরণ করেছে ওয়াকান আম্র হু ফোরতা এবং তাদের কার্যকলাপ হচ্ছে সীমালঙ্ঘনমূলক আল্লাহ পাকের এরশাদ করছেন ওয়াকিল হাকুমের রব্বিকুম ফামান শাহ আফালিও মেন ওয়ামান শাহ আফালিয়াকর হেনাবি বলে দাও যে সত্য আগত হয়েছে তোমার প্রতি পালকের পক্ষ থেকে তাহলে সত্য হচ্ছে একটি পৃথিবীর মধ্যে আর সেই সত্য পাকের পক্ষ থেকে এসছে এই সত্যকে প্রত্যেক মানুষের উচিত যে সন্ধান করে নেবে আল্লাহ পাক বলছেন ফামান শাহ আফালিও মেন সুতরাং যে চাইবে সে বিশ্বাস করবে ইমান নিয়ে অমান শাহ ফালি আকর আর যে চাইবে সে কুফরি করবে সে অবিশ্বাস করবে সে প্রত্যাখ্যান করবে আল্লাহ পাক এই স্বাধীনতা মানুষের মধ্যে দিয়েছেন তবে শুনে দেখো ইন্না আলিমিনা না আমি জালিমদের জন্য প্রত্যাখ্যানকারীদের জন্য কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি না রান জাহান্নামের আগুন আহাত কোহা তাদেরকে ঘিরে নিবে এই জাহান্নামের লিহান শিখা ওয়াইসবে মাইন কাল মহল আর তারা যদি পানি চায় তারা যদি ফরিয়াদ করে চিৎকার করে পানির জন্য এমন পানি তাদের কে দেওয়া হবে কাল মহল আল্লাহ ফখরবুল আলমিন বলছেন যে তাদেরকে এমন পানিও দেওয়া হবে যে তা হবে গলিত সীসার মত তা হবে কাল মহল অর্থাৎ গলিত সিসার মতো ইয়াসিল ওজু যেটা মুখের কাছে নিয়ে যেতেই মুখমণ্ডল তাদের ভূনা হয়ে যাবে ইসবিল উজু সুবহান আল্লাহ আল্লাহাক রব্বুল আমাদের হেফাজত করেন বেসা সারাব এই পানীয় হবে অত্যন্ত নিকৃষ্ট খারাপ ও সত ফাঁকা এবং খুব খারাপ হবে আশ্রয় স্থল তাদের ইন্না দিন আমান ওয়ামিলুস আলিহাত ইন্না আলাহ নদী আজর আমসান আমলা নিঃসন্দেহে যে সব লোকেরা ইমান নিয়ে আসবে এবং সৎকর্মশীল হবে আল্লাহ পাক বলছেন যে নিশ্চয়ই আমি ওই লোকেরা যারা সৎ আমল করবে মান আহসান আমালা সৎ কর্মশীল হবে ভালো কাজ করবে তাদের পারিশ্রমিককে আমি ব্যর্থ করব না বিনষ্ট করব না উল্লাইকালাহুম জান্নাত ও আদিন তাজিরি মিন্তাহা তেমুল আনহার এরাই তো সেই লোকেরা যাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাত তাজিরি মিন্তাহা তেহুল আনহার যার নিম্ন দেশে নহরসমূহ প্রবাহিত রয়েছে ইহাল্লাউ নফি ইহাম মিন জাহাব সেখানে তাদেরকে স্বর্ণের কঙ্কন পরানো হবে এমন কাপড় কাপড়গুলি হবে সবুজ মিনসন্দসী রেশমের মিনসন্দি ওস্তাবরাক চিকন রেশমের কাপড়ের হবে আর ওয়স্তাবরাক আর মোটা রেশমের কাপড়ের হবে কখনো মোটা ভালোবাসে মানুষ পরতে কখনো পাতলা কাপড় ভালোবাসে আল্লাহ ফাক রব্বুলের এই জন্য বিভিন্ন রকমের কাপড় দেবেন তা হবে রেশমের যে রেশমকে দুনিয়াতে আল্লাপাক রব্বুলের পুরুষদের জন্য হারাম করেছেন এবং মহিলাদের জন্য আল্লাহাক জায়জ করেছেন মোত্তাকে ইনাফিহা আল আলাল আরাইক সেখানে তারা নিজ নিজ আসনের উপর হেলানা দিয়ে থাকবে নেওয়া উত্তম প্রতিদান হবে তাদের ও হাসনাত মুরতাফাকা আর উত্তম আশ্রয়স্থল হবে আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন ওদুল আনাব ওয়াহা ফাফনাখলি ওয়াজ আল্ আে নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম তাদের জন্য দুই জন মানুষের দৃষ্টান্ত বর্ণনা করে দাও জন মানুষের উদাহরণ বর্ণনা করে দাও যা আল্লাহ আল্লাহা দেহমা জন্না তাই আ তাদের একজনকে দিয়েছিলাম আঙ্গুরের দুটি বাগান ওয়াহাফাফনাহমা বে নখল আর ওই দুই বাগানকে আমি খেজুরের গাছ দিয়ে ঘিরে দিয়েছিলাম চারিদিকে খেজুরের গাছ ছিল সারিবদ্ধভাবে ওয়াজা আল্লা বেঈরা এবং তার মাঝে আমি শস্য দান করেছিলাম আতাত কিলতালা ওয়ালাম তাজ হুসাইয়া ওফাজ্জার নখিল আলহমানাহারা আল্লাহাক বলছেন এই দুই বাগান থেকে তার ফলমূল মূল আসতো ওয়ালাম তাজমিন হুসাইয়ার এতে কোনো রকমের কমতি হতো না ওফাজ্জার নখেলা আলহমানাহারা আর এই দুই বাগানের ভিতরে ভিতরে আমি নদী নালা বা ঝর্ণাসমূহ প্রবাহিত করেছিলাম ওয়াকানা ওয়াকান সামার আর তার ফল মূল হয়েছিল ফাঁকা আল্ল কোন এক সময় তার এক অভাবী সঙ্গী সাথীকে বলল ওহ ইহা তার সাথে সে কথাবার্তা বলছিল আনা আনাফার আমি তোমার চাইতে ধনসম্পদের দিক দিয়ে বেশি এবং জন বলেও বেশি শক্তিশালী আল্লাহ আল্লাপাকের স্বাদ করেছেন দেখা আল্লা জান্ আবাদা। ওই অহংকারী ব্যক্তি নিজ বাগানে প্রবেশ করল আর সে ছিল নিজের ওপর অত্যাচারই অর্থাৎ পাপিষ্ট ছিল অহংকারী ছিল কাফের ছিল সে আল্লাহর এই নিয়ামতকে স্বীকার করতো না যে এটা আল্লাহর পক্ষ থেকে নিজের বিদ্যা বুদ্ধি আর বিচক্ষণতাই এসব হাসিল হয়েছে এই ধারণায় তার ছিল কাল আসে বললো মা অজন্য আন্তাবি দাহাজি আবাদা আমার ধারণা নেই যে কখনো এই বাগান আমার ধ্বংস হবে অমা অজন্য সা এবং আমি এটাও মনে করি না বিশ্বাস করি না যে ক্যামত কখনও অনুষ্ঠিত হবে আর বিচার হবে হিসাব হবে নিকাশ হবে এসব আমি বিশ্বাস করি না ওয়ালাই রোদিত ইলা রব্য আজে দান না খায় রাম্মিন হামুন কালাবা আর যদি ধৈরেও নি যে আমাকে আমার রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে একদিন আল্লাহ সামনে যেতে হবে তাহলে আজ দান না খায় রাম্মিন হামুন কালাবা এর চাইতে ভালো আমি সেখানে উৎকৃষ্ট স্থান পাব। এর চাইতে ভালো এবং উৎকৃষ্ট স্থান সেখানে পাব কাল আল্লাহ সাহেব তখন তার সাথী সঙ্গী যে ধার্মিক ছিল ভালো মানুষ ছিল সে বলেছিল ওহ ইউ সে তার সাথে কথা বলছিল আঁকাফরাতা বিললে দিয়ে খালাক আঁকা মিন্তু রা তুমি কি অস্বীকার করলে সেই সত্তাকে যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন সোম্মা মিন্নত ফাতিন তারপরে তোমাকে বিন্দু থেকে সৃষ্টি করেছেন অর্থাৎ প্রথম মানুষ আদম আলি সাল্লামকে মাটি থেকে সৃষ্টি করেছেন তারপর আল্লাহ পাক এক নীতিমালা নির্ধারিত করেছেন যে স্বামী স্ত্রী মিলন মাঝে যে প্রজন্ম বাড়বে তা হবে এই শুক্র বিন্দুর মাধ্যমেই মানুষের সৃষ্টি হবে অথবা এটাও হইতে পারে যে এই শুক্রবিন্দু তৈরি হয়েছে মানুষের খাদ্য থেকে আর খাদ্য এসেছে এই মাটি থেকে এই জন্য আল্লাহফাক রব্বুল্লা আলমেন প্রথম মাটির কথা বলেছেন আর তারপরে শুক্রবিন্দুর কথা বলেছেন সুম্মা সব আকা রজোলা তারপরে আল্লাহ ফাকরবুল আলমেন তোমাকে পূর্ণাঙ্গ দেহসম্পন্ন মানুষ বানিয়ে দিলেন কত সুন্দর করে তোমাকে বানিয়েছেন আল্লাহ লা কিনা হু আল্লাহ রব্বি তবে শুনে রাখো যে সে আল্লাহ আমার প্রতিপালক ওয়ালা উসরে কবি রব্বি আহাদা আর আমি আমার প্রতিপালকর সাথে কোনো কাউকে শরিক করবো না অংশীদারী স্থাপন করবো না ওয়াল্লাউ ই দাখালতা জানা তা কোলতা মা সে আল্লাহ কৌ তা ইল্লা বি তার আনা আকাল্লা মিনকা মা আল্লা ওয়ালাদা আরও তাকে উপদেশ দিতে লাগলো এই সদ ব্যক্তি যে এটা কেন কর যখন তুমি তোমার বাগানে প্রবেশ করেছিলে বলতে মা সে আল্লাহ লা ইল্লা বিল্লা আল্লাহ যা চান তাই হয়ে থাকে আল্লাহ কুয়াত ইল্লা বিল্লা আল্লাহ ছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহ পাকে দান আল্লাহ পাকে দিয়েছেন ইন তারা মিন কামাদা যদিও তুমি দেখতে পাচ্ছ যে আমি তোমার চাইতে আর সন্তান সন্ততির দিক থেকে কম ধনের জন্য কম তবে আশা করছি আমি ফাসা রবীন্দিনিক ফাতুস সেলা সাইদান জালাকা হতে পারে যে শীঘ্রই আমার প্রতিপালক আমাকে তোমার বাগান চাইতে ভালো ন্যামদান করবেন ওয়ুর সেলা আলিয়া হুসবান এবং এই তোমার বাগানের ওপর পাক আসমান হতে কোনো বিপদ পাঠিয়ে দেবেন ফাতুস বেহা সাইদান জালাকা ফলে তা শূন্য ময়দানে পরিণত হবে এতে কোন বিচিত্র নেই ফাতুস বেহা সাইদান জালাকা ফলে তোমার বাগান শূন্য ময়দানে পরিণত হবে কোনো গাছ থাকবেন আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বশক্তিমান সব কিছুই করতে পারেন আয়ুস বেহা মা ও হা গা ওরান ফালাম তাস্তি আল্লাহ তালাবা অথবা এরকমও হতে পারে যে তোমার বাগানের পানি ভূগর্ভে নেমে চলে গেল আর তা তুমি সন্ধান করে নিয়ে আসতে পারলেন না তা তুমি ওপরে নিয়ে আসতে সক্ষম হলে না ওহিয়া বেসামারিহি তারপরে তার ফলের বাগানকে আজাবে ঘিরে ফেলল ধ্বংস হয়ে গেল তার ফল ফসল ফাস বাহাইব কফা আলা মা আনফা কাফিয়া সে বাগানে প্রচুর পয়সা খরচ করেছিল তখন সে নিজ হাত মলতে লাগলো যে হাই আফসুস কী করলাম যা কিছু খরচ করেছে তার উপর সেই ব্যক্তি হাত মলতে শুরু করলো ও হিয়া খাউয়াতুন আলা অরু সেহা আর সেই সময় তার বাগান উল্টো হয়ে ভূমিস্বাত হয়ে পড়েছিল আল্লাহ ফাকর বলছেন ওয়াকুল উশ রেক বেরবী আহাদা তখন সে বলছে যে হাই আক্ষেপ হাই কপাল যদি আমি আমার রবের সাথে সিরক না করতাম আলম তকুল্লাহ ফিয়া তুইয়ান সরুন আহমিন্দুলিল্লাহ কোন দল নেই কোন শক্তি নেই যেই শক্তি তাকে সাহায্য করতে পারে আল্লাহ ফাকরবুল আলমিন ছাড়া আমা কানা মুসেরা আর সে প্রতিশোধ নিতে পারে না আল্লা ধ্বংস করে দিলেন সুতরাং এর প্রতিশোধ নেব এর কোনো ক্ষমতা নেই হোনা হকা এ ব্যাপারে শুনে দেখো যে আল ওয়ালায়াতিল হক আল্লাপাক বলছেন যে একমাত্র কর্তৃত্ব আল্লাহাকের বুলালেন হাতেই হোয়া খাই সওয়ান তিনি সর্বোত্তম পুরস্কার দাতা প্রতিফল দাতা ওয়া খায়রুন ওকবা আর পরিণতি পরিণামের দিক থেকেও তিনি সর্বোত্তম তিনি সর্বোত্তম পরিণামের মালিক এবং সর্বোত্তম পরিণাম দিয়ে থাকেন আল্লাহ ফখরবুল্লা আলমিন এরশাদ করেছেন ওয়াদ মাসাল হায়াতি দুনিয়া কামাই আলা ফালুল হাশিমাহানুল্লাইন মুক্তিরা হে নবী তাদের জন্য দৃষ্টান্ত বর্ণনা করে দাও মাসাল হায়াতি দুনিয়া এই পার্থিব জীবনের এ দুনিয়ার জীবন যে মানুষের কেমন এ সম্পর্কে তাদের কাছে একটি দৃষ্টান্ত পেশ করে দাও কামা ইন আকাশের বৃষ্টির মতো আনজাল্লাহ মিনাসামাই যা আকাশ থেকে আমি নামিয়ে দিয়েছি বৃষ্টি বর্ষণ করেছি ফাঁক তাল্লা তাবহিনাবাত আর যা দিয়ে জমিনে গাছ গাছড়া ঘন উদ্গত হয় ফাঁস বাহাসি তারপরে তা শুকিয়ে যায় শুকিয়ে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তদ্রোহরিয়া আর সেগুলিকে বাতাসে ওড়িয়ে নিয়ে যায় আলা ওখান আল্লাহ আল্লা কুল্লাসাইন মুাদেরা আল্লাহাকবেন প্রত্যেক বস্তুর ওপর সক্ষম এবং সর্বশক্তিমান আল্লাহ ফাকরব বলেন তাহলে পৃথিবীকে পৃথিবীর জীবনকে তুলনা করলেন এমন এক শস্যক্ষেতের সাথে যে শস্যক্ষেত অত্যন্ত সবুজ হয়ে কত সুন্দর লাগে আর তারপরে যখন পেকে উঠে অথবা আল্লাহ পাখের আজাব আসে অনাবৃষ্টির কারণে তখন শুকিয়ে যায় আর শুকিয়ে এসেগুলি সেগুলি খড়কুটোতে পরিণত হয় এই রকম মানুষের জীবন কত সুন্দর তরতাজা হয়ে ওঠে কত সুন্দর দেখতে ভালো লাগে আর তারপরে বার্ধক্য চলে আসে অথবা আল্লাহ পাখের এমন বালা মুসিবত ব্যাধি আল্লাহ পাকে দেন তা দিয়ে আল্লাহ ফাকরব বলেন শুকনো খড়কুটার মতো মানুষকে বানিয়ে দেন এ হচ্ছে দুনিয়া সম্পর্কে আসল তথ্য আল্লাপাক আমাদেরকে সংশোধন করার যেন তৌফিক দান করেন আল্লাপাক আমাদেরকে আখের আত পরকালমুখী হওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহ পাক রব্বুল আলম আমাদেরকে জান্নাত মুখী হওয়ার যেন তৌফিক দান করেন সুহান আরব বেকার আল আলমুর সালিম আলহামদুলিল্লাহ রব্বুল আলম ামুক ওয়ালাইকুম আসসালাম عليكم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 जकतलिस শূন্য শূন্য আট তিন সুয়ে ওয়াই জিবি দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেইল করুন সাপোর্ট এট পিস মানবতার সমাধান